আমরা পেয়েছি এবং একটি দিন যে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘটিত হয়েছে অসংখ্য গাজোয়া যার মধ্যে অন্যতম হল গাজো তাবু এবার শুনব তারই সংক্ষিপ্ত আলোচনা সংবাদছে যে মুসলমানদের যে নতুন নবী মুহাম্মদ মারা গেছে তো তিনিও মারা গেছে এবং মুসলমানরা খুব অভাবনার মধ্যে আসে এই সুযোগে আপনি যদি আরবে হামলা করেন খুব সহজেই আরো আপনার এলাকায় ইয়ারিতে ঢুকে যাবে এই সংবাদটা পাওয়ার পর থেকে এরকম একটা সুযোগ খুঁজতে ছিল সে কিছুদিনের মধ্যে চল্লিশ এদিক দিয়ে এই সিরিয়ার এলাকার লোকেরা ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনে আসতো তো সেখানে একটা খানদানের ওরা ছিল তেলের ব্যবসা করতো জাইতুন তেলের ব্যবসা করতো তো ওরা তেল নিয়ে মোদিনে দিনা আসার পরে মদিনার যারা মুসলমান তাদেরকে সেই খবরটা জানাইছে যে রোম সম্রাট তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এরকম সৈন্যবাহিনী প্রস্তুত করছে এবং প্রস্তুত করে একটা মানে সীমান্ত সীমান্ত ছিল তাবুক এরপরে আরব শুরু হয়েছে আরবের এরিয়া শুরু হয়েছে তাবুকের নিকটে একটা জায়গা বালকা সেখানে মুকাদ্দ বালকা পর্যন্ত এসে গেছে এবং যারা আসছে তাদের সবাইকে এক বছরের অগ্রিম বেতন ভাতা দিয়ে দিছে এই খবরটা যখন ওদিনে আসছে তখন খুব গরমের মৌসুম এবং সাহাবিদের হাতে একদম খালি খেজুরের পাকার সময় কিছুদিন পরে খেজুর পাকবে খেজুরি ছিল একমাত্র ফসল এই সময়টাতে কাফেরদের কাছ থেকে খবরটা শুনে রসুল সাল আলী হাসালাম সাথে সাথে সব সাহাবিদেরকে প্রচুর ধর নির্দেশ দিচ্ছেন তখন এই একটু পরে একটা হাদিস বলব কাবিব মালিকের তিনি বলেন যে রসুল সাল আলী হাসলামের আদর ছিল যে কোন যুদ্ধে হুজুরে যখন যাওয়ার ইচ্ছা করতেন তো স্পষ্ট করে বলতেন না যে কোন দিকে যাওয়া হবে লুকিয়ে রাখতেন এই জিনিসটা বের হয় যে যুদ্ধের মহামালা লুকিয়ে রাখতে হবে একদম নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ লুকিয়ে রাখতে হবে রসুল্লাহ লুকিয়ে রাখতেন সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে রাখতেন খাস খাস সাহাবিদের কাছে বলতেন এরা যুদ্ধের এই মূলনীতিটা বোঝা যায় যুদ্ধের তথ্য এটা প্রয়োজন যতটুকু কাউকে জানানো হবে সেখানে বিশ্বস্ততা আর এটা নির্ভর করবেন বুঝছো কিনা কথাটা অবিশ্বস্ত ছিল না কিন্তু তারা বলতেন না এই নিয়মটা তো ওই কাহবিন মালিক তিনি বলেন যে হুজুরের সাধারণত যুদ্ধের তথ্য করে বলতেন না অন্য দিকে যাবেন দিকে তো রওনা হইতে দিকে। কিন্তু তাবুক যুদ্ধটা যেহেতু ছিল মৌসুমটাও ছিল একবার না মোয়াফেক নিজের সামর্থ্য মতো প্রস্তুতি নেয় তো বাস প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি নেওয়ার পরে রসুল আলী নির্ধারিত সময় রওনা হয়েছে রজবী রওনা হয়েছে নবম হিজরি রওনা হয়েছে তো রওনা হয়েছেন যে আচ্ছা রওনা হওয়ার আগে একটু কথা রয়ে গেছে এই প্রস্তুতির সময় সব সাহাবিদের প্রস্তুতি নিতে বলছে তো সেই ক্ষেত্রে তারগির দেওয়ার পরে সব সাহাবিরা নিজেদের সামর্থ্য মোতাবেক যুদ্ধের জন্য পয়সা নিয়ে আসছে আবিরদ আল্লাহ একদম ঘরের সব সামান নিয়ে আসছে এই দু সব সামান নিয়ে আসছে তো প্রায় চার হাজার হামের মতো সম্পদ সবটা নিয়ে আসছে হুজুরে জিজ্ঞেস করছে আল্লাহ রসুল দেখে অর্ধেকটা নিয়ে আসছে না একেবারে এক হাজার দিনার তারপরে তিনশোটা ওট তিনশটা ওট একদম সামান শহর এটা একটা একটা রেগাতে আসছে হজর ওসমান এই বিশাল দান দেখে হুজুরে খুব খুশি হয়েছেন হুজুর বলছেন যে ওসমান এরপরে যাই কিছু করুক তার কোনো ক্ষতি হবে না এই সময়টাতে ওই মুনাফেক্ষা সামনে আয়াত আসতেছে যে কেউ যদি অনেক বেশি নিয়ে আসতো কোন সাহাবি একবারে কোনো কোন সাহাবি আনছে যে দুই হাতেও আলগে যেতে পারতেছেন এগুলো দেখে মুনাফেখা বলতো মুরা মানুষকে দেখানোর জন্য আনতেছে আবার যে সকল সাহাবির একদম গরিব অল্প স্বল্প নিয়ে আসতো এইটা আনলে ওরা বলতো যে আল্লাহ আর কিছু কিছু কিছুই নাই সাথে আমরা আপনার সাথে যুদ্ধে যেতে চাই কিন্তু আমাদের কোনো সাড়ি নাই হুজুরের হাতের কোনো সাওয়ারি নাই যে সকল সাওয়ারিগুলো আসছিল আসার সাথে সাথে সব ভাগ করে দিয়ে দিতেছেন তোরা পরে চলে যেতেছে তো মুখলেজ সাহাবিদের মধ্যে এই দুই ধরনের হয়েছিল যে যাদের সামর্থ্য আছে তারা হুজুরের সঙ্গে যাওয়ার জন্য তৈরি আর যাদের সামর্থ্য নয় তারা হুজুরের কাছে কিন্তু হুজুর দিতে পারতেছে না তো ওনারা কাঁদতে প্রস্তুত হয়ে গেছে রওনা হয়েছে সংখ্যা ছিল প্রায় তিরিশ হাজারের মতো সাহায্য বিশাল একটা হাজার ফাঁকে মক্কার পরে তো অনেক মুসলমান হয়েছেন তো সব মিলিয়ে তিরিশ হাজার তিরিশ হাজার তারপরে ঘোরা ছিল প্রায় এক হাজার দশ হাজার মতো ঘোরাই ছিল আর বাকি উত্তর তো ছিল্মদিনা ওনাকে মদিনার হুজুরের পক্ষ থেকে নাই বানা গেছেন আলিরছেন তুমিও থাকো তুমি দেখাশোনা করো আলিরদুল আপনি আমাকে মেয়ে লোকের সাথে যেতেছেন পরে বললো যে পরে হুজুরে আলিরদুল জন্য বলছে যে আনতা মিন্ জিলাতে হারুন বিনো হারুন আলিহ ইসলামের সঙ্গে মোসা আলিসের চা সম্ভব যেমন তোমার সাথে আমার সম্পর্কটা এমনই তবে পার্থক্য হলো যে লিখি আমার পরবর্তী আমির হারনা ইসলাম ছিল পরবর্তী আমির হওয়ার যোগ্য হুজুরে যখন এটা বলছে বোঝা গেছে যে রসুল সাল্লাহ পরে খালিফ হর একমাত্র আলী পরের কথাটা ওরা ধরেন ওদের মধ্যে কেউ কেউ আছে একেবারে আলীর নবী পর্যন্ত বলে ফেলে শুধু এই জন্যই রওনা হয়েছেন যে কাফের দেরকে এই জিনিসটা দেখাই দেওয়া যে কাফেররা মুসলমানদের এলাকায় হামলা করতে শুধু নিয়োগ করছে অগ্রসর হয়েছে তারা যেন নদিনে আসতে না পারে এই আগেই তাদেরকে ধরা হবে উঠার উপরে সবার ছিলেন তোজুরে সবাই বলছে খুব দ্রুত অগ্রসর হয়ে যাওয়া মাথা নিচু করে এই জায়গাটাতে আল্লাহর আজাব নাজের হয়েছে এরা মধ্যে আসছে হুজুরের রুমাল একদম নিচে দিয়ে তাড়াতাড়ি রানা হয়ে গেছে এদের বোঝেছে যে হুজুরের রুমাল উপর এরপরে পানিটা নিয়েছিল আরকি তো পানি নিয়ে ফেলছেন কেউ ওই যে আটা গুলেও ফেলছেন খামিরা বানিয়ে ফেলছেন এরপরে যখন যে সকল সাহাবিরা হুজুর এই অ্যালার্ম শুনছেন তো যখন ওনাদের কাছে নির্দেশ দিছে তো পানিও ফেলে দিছে এরপরে আই এটাও ফেলে দিছে এরপরে কিছুদিন যাওয়ার পরে ওই যে কুয়াটা যে কুয়া থেকে ওটের ওট পানি পান করতো সেটা পাইছে সেখান থেকে নিতে পারব যেতে যেতে একটা সেখানে যাওয়ার পরে রসুল সাল আলি হাসাল্লাম নিজের দিচ্ছেন একলা এটা যে একা একা কেউ নিজের থেকে বের বের হতে হলে কয়েকজন মিলে অন্তত দুজন মিলে বের তো দুইজন ওনারা একা একা বের হইছেন তার মধ্যে একজন বের হয়েছে পরে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে পরে অন্যরা তাড়াতাড়ি হুজুরের কাছে পরে হুজুরে করে দিয়েছেন বাতাসে উড়ায় ওনাকে কোথায় নিয়ে গেছে অনেকদিন পরে উনি মোদিনায় মোদিনায় পরে চালিকদের সাথে হয়েছে বাতাসে উড়ায় কোথায় নিয়ে গেছে এরপরে সামনে পারছেন সামনে বাড়ার পরে একটা জায়গায় এমন একটা জায়গায় ওনারা গিয়ে যেখানে পানি পানি করবে কিভাবে গেল তারপরে মুনাফেক তো ছিল না ওখানে সাবির সাথে কিছু মুনাফেক ছিল তো তো এক মুনাফেক বলতেছে যে দেহ আসমানের খবর কয় আর ওটার খবর জানে না এই কথাটা হুজুর কানে এসে গেছে ঠিক আছে হাবিরা গিয়ে ওটা নিয়ে আসছে বস এভাবে রানা হইতেছে তবু তো আর কম দূর না মধুরকে বেশ দূর বেশ দূর করে এই আগের আগের রাত্রিতে যে তোমরা ওই তাবুকের উপর তোকে গিয়ে পৌঁছবা সেখানে একটা ঝরনা দেখবা যে একটা ঝরনা মানে যেখান থেকে পানি এমনি পড়তো কিন্তু তোমরা গিয়ে দেখবো যে কোনো পানি ঝানি সামান্য সামান্য হালকা হালকা পানি পড়তেছে আমি পৌঁছার আগে তোমরা কেউ পানি নিবানো এটা হুজরে বলছে সেখানে পৌঁছার পর সেখানে বলছে যে একটু পানি জমা করো যতটুকু পারো জমা করার পরে রসুল সুল্লাহ হয়েছে ওটা দিয়ে করার পরে দোয়া করে বলছে ওই ওখানে কিছুক্ষণ পরেই আবার ঝরনা পুরো চালু হয়ে গেছে পরবর্তী কোন কোন মহাদেশ বলেন যে সেটা নাকি আছে ওই সামনেই পারেন বিশ দিন সেখানে অপেক্ষা করে এরপরে সেখানে এই বিশ দিনের মধ্যে ওরা তো আসে নাই কিন্তু আশপাশে যে সকল এলাকা ছিল ওই এলাকার যে সকল কাফের রাজারা ছিল ওরা কাছে এসে ওরা বর্ষতা স্বীকার করছে যে আমরা আপনার ইসলামের ওকাই দের উকাইদার একটা এলাকার দাওমাতুল জামদালের আমির যে ছিল ওই হিরাকলিয়াসের পক্ষ থেকে ওখানে আমির ছিল তো ওকায় ধরে আনার জন্য পাঠিয়েছে তো হুজুরে বলে দিছে যে তুমি ওকায়দারকে স্বীকার করা অবস্থায় পাবে। যদি সে তোমার সাথে যুদ্ধ লিপ্ত না হয় তাহলে তুমি চেষ্টা করবে তাকে জীবিত নিয়ে আসার জন্য আর যদি রাজি না হয় পূর্ণিমার চাঁদ ছিল তো হয়েছে কি যে গরম এমনিতে মৌসুমটা তো গরম তো তার স্ত্রীকে নিয়ে ওই কেল্লার উপরে হাওয়া খাইতেছিল তো সে হঠাৎ টের পেলো যে কেল্লার যে দরজা দরজার মধ্যে একটা বন্য গরু দৌড়ে চলে গেছে সে শিকারে বের হয়েছে এই শিকার অবস্থায় খালিদর উদ্দিনের সাথে মোলাকাত হয়ে গেছে মোলাকাত হয়েছে পরে টুকটাক হালকা ফালকা কিছু যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার পর ওর ভাই হাসান মারা গেছে আর বাকিরা আত্মসমর্পণ করছে করার পরে এরপরে ওরে বলছে যে তুমি যদি কাছে যেতে রাজি হলে যা দেবে সেটার উপরে চুক্তি হয়েছে এই মুহূর্তে সে যা যা দিছে দুই উট দিছে দিছে আটশত ঘোড়া তারপরে চারশতটা বর্ম এবং চারশো বর্ষা এটার উপরে হুজুরের সাথে সে একটা সন্ধি করে ফেলছে এরপরে রসুসালাম সেখান থেকে তো মসজিদ হয়ে গেছে তখন ওই মসজিদে দেরার যেটা মুনাফিকরা বানাইছিল মুসলমানদের মধ্যে তাফরিদ করার জন্য এবং যেখানে বসে তারা ইসলাম এবং মুসলমানদের মোকাবেলায় ষড়যন্ত্র করত রসুম সালিসাম কাছে তো একটু ঘটনাটা একটু বলি যে মুনাফিকরা ওরা মসজিদে নবী মসজিদের খবা ওরা আরেকটা মসজিদ বানাইছে মসজিদ বানাইছে মানে ওদের মাকসাদ টা হলো যে এখানে বসে তারা এই মিটিং করবে মুসলমানদের মতো স্বজন করবে এবং কিছু মুসলমান যদি ভাগ হয়ে যায় তাহলে মুসলমানদের একসাথে নামাজ পড়ে কথাবার্তা শুনে এই সুযোগটা এই মাসে মসজিদটা অসুস্থ রুগ্ন ওরা মসজিদে নবী আসতে পারে না এই জন্য আমরা ওদের জন্য এটা বানাইছি পরে তা আসার আগেই ওরা হুজুরের কাছে আবেদন করছে আপনি যদি মসজিদে আসি একটু নামাজ পড়তেন একটা বরকত হইতো তো এতে করে সবাই মসজিদে আসতেন তো তো হুজুরে বললো যে ঠিক আছে এখন তো তবুকে যাচ্ছি তবুক থেকে এসে তোমাদের এটা করবো না এটা থেকে বিশেষ ঘর বা কোন একটা দিনী প্রতিষ্ঠান এটা বড় কারণে দিয়ে বরকতের জন্য শুরু করা যেতে পারে এই হাদিস থেকে এটা হুজুরের সম্মতি হুজুরে তো ওয়াদা করছিল যে তবুক থেকে এসে হুজরে যাবে কিন্তু আসার পথে হুজুরের উপরে এক নাজির হয়ে গেছে পরে হুজুরে দুজনকে পাঠাইছে মালিক আর হলে মায়ন তো ওনারা কি এটা জ্বালাই দিছে এক ইহুদি ছিল সুয়াইলিম ওই সুয়াইলিম সে ওই ওদেরই একজন ছিল তো ওদের বাড়িটা আরেকজন করতে হয়েছে বিশ দিন আর মাঝখানে আসা যাওয়া তো আসে রজবে রওনা হয়েছেন কুনার সাহবানের একদম শেষ দিকে আসছেন আর কুনার রমজানে এসে পড়ছেন তো হুজুরের সাধারণ আগত ছিল যে হুজুরে মদিনা এলেই মসজিদে আগে যেতেন সেখানে নামাজ পড়তেন নামাজ পড়ে এরপরে বসতেন বিভিন্ন জন যারা যায় নাই ওরা এসে মুখ হুজুরে বসতেন এবার যে সকল মুনাফিকরা যায় ওরা আইসা হুজুরের কাছে আজার পেশ করতেছে প্রায় আশি জনের উপরে ছিল এই ধরনের আজার পেশ করতেছে তো কিছু বলতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে করে এই যে যারা যায় নাই তাদের মধ্যে তিনজন সাহাবি ছিল একদম মুখলেজ তিনজন সাহাবি কাবিব মালিক হেলালিয়া মুরারা রাবিয়া তো নিজের ঘটনাটা বলেন তিনি বলেন যে আমি রসুল সালিসাম যখন যুদ্ধের এলান হয়েছে তখন আমি যুদ্ধে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত দুইটা রাহেলা কিনছি দুইটা উঠ কিনছি প্রস্তুতি নিতেছি কিন্তু মানে যাবো যাবো এইরকম একটা ভাব পরে ঠিক যেদিন হুজুরে চলে গেলেন সেদিনও আমার মনে ই আসে না যে এক্ষন একটা পরে সাহাবিরা বেশ দূরে চলে গেছে দূরে যাওয়ার পরে ওনার যাওয়াই হয়নি পরে তিনি বলেন যে আমি যখন সব সাহাবীরে চলে গেছে অনেক দূরে চলে গেছে তখন মসজিদ নবীতে বের হতাম তখন দেখতাম যে একদম পরিষ্কার মুনাফেক যারা একদম বাইগ্য তারা ছাড়া আর একদম ছাড়া কারোরাম না আমার কাছে খুব খারাপ লাগতো এইভাবেই আমি ছিলাম পঞ্চাশ দিন পর রসুলসল আলাম শুনলাম তখন আমার ভিতরে তুলপা শুরু হয়ে গেছে তখন আমি কি করতে পারি আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করলাম কি করা যায় কি করা যায় বিভিন্ন বিভিন্ন পরামর্শ দিল তারপরে রসুলসল্লাহ আলিয়াসলাম যখন একদম কাছায় গেছে তখন আমার মনে আসলো যে না কোন রকমের বানামাটি মিথ্যা বলা ছাড়া স্পষ্ট করে আমি বলে যা সব পরে হুজুরে মসজিদ নবীতে আসছেন মুনাফি উনি নিজে বলতেছেন যে মোনা বিভিন্ন আমি হুজুর কাছে গেলাম আসতে আমাকে দেখে হুজুরে একটা হুজুর বলতেছে যে কি ব্যাপার তুমি গেলে না কেন একটু কথা ছুটে গেছে মাঝখানে তিনি বলেন যে ওই তবুকে যখন হুজুরে চলে গেছে এই পথে হুজুরে আমার কথা মনেই করেনি কারো কাছে জিজ্ঞেস যাওয়ার পরে হুজুরে একদিন জিজ্ঞেস করলো যে মা ফা আলাকালিক আমরা ভালোই জানি অন্য কোনো কারণ হয়তো আসেনি এরপর আর হুজুরে কিচ্ছু বলে উনি বলছেন আরকি পরবর্তীতে উনি শুনছেন তো যখন উনি কাছে আসছে তো হুজুরে যখন জিজ্ঞেস করছে কেন তুমি যাও নাই উনি আজার পেশ করে আর আল্লাহ আমি তো জানি যে আমি আপনার সামনে মিথ্যা কথা বলবো কালকে আল্লাহ তালা সব জানাই দেবো এই আমি পরিষ্কার করে বলতেছি যে আমার আসলে কোন ওজোর ছিল না কোন ওজন ছিল না আমি এমনি যাইনি এটা আমার ভুলো হয়ে গেছে আমি অপরাধী ওপরে হুজুর বলছে যে আম্মা হাদা আকাত সাদা এই সত্ত্বে বলছে তার মানে ওই মুনাফিকদের ব্যাপারে হুজুরে যায় তখন হুজুরও বলছেন ঠিক আছে যে আল্লাহ রাখার পর্যন্ত তুমি আনতে যা এবার উঠে চলে গেছে উনি বলতেছেন যে আমি যে হুজুর কাছে বের এলাম তখন বনি সালিমার কিছু লোক আমারে বলতেছে তুমি কে ভুল করছো তুমি হুজুর কাছে হুজুরা আজাদ পেশ করতে অন্যান্য পেশ করছে হুজুরের জন্য কাফি ছিলেন এমন হয়েছে কিন্তু খবর নেই পরে জিজ্ঞেস করলাম পরে শুনলাম যে হ আমার মতো আরো এরকম দুইজনের হালাত এমন হয়েছে যারা সত্য সত্য স্বীকার করছে এবং যাদের ব্যাপারে হুজুরে বলে দিচ্ছে আল্লাহ ফাইসালা পর্যন্ত তোমাদের বিষয়টা মনে করি দুইজনে হালাত আমি আর রোজের কাছে গেলাম না কেউ আমাদের সাথে কথা বলবে না তিনি বলেন এটা আমাদের হালাত হয়ে গেছে এইভাবে সময় কাটতেছে কাটতেছে কাটতেছে তিনি বলেন যে কেউ আমাদের সাথে কথা বলতে না আমার যে দুইজন সাথী হেলালি আর আমি তাকেই আসি হুজুরে দেখতো অমনি চোখটা ফিরাই নিত আমার কাছে খুব খারাপ লাগতো আমি সালাম দিতাম সালাম দিয়ে দেখতাম যে হুজুরে ঠোটটা নড়ে কিনা তারপরে বলতেছে এই অবস্থায় আসি কেউ আমার সাথে কথা বলে মনটা খুব খারাপ এই একদিন আমি আমার চাচাতো ভাই যাকে আমি খুব ভালোবাসতাম দেয়াল আমি তারা জিজ্ঞেস করলাম হালাত জিজ্ঞেস করলাম না আমার কাছে তুমি জানো না যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে মোহাম্বত করি কোনো কথার উত্তর নেয় না পরে শেষ এতটুকু বলছে আল্লাহ আল্লাহ রসুল আহম তুমি বললেন যে আমার অনেক কষ্ট লাগছে পরে আবার ফিরে আসছি দেওয়াল টপকায় আবার ফিরে আসছি এই অবস্থায় চলতেছে দিন একদিন আমি একজনে জিজ্ঞেস করতেছে একটা কাগজ নিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞেস করতেছে কে দেখা যাবে আমাকে তো বিভিন্ন জনে আমার দিকে ইশারা করছে ওই জন্য কাহবি মালিক তো সেই গাছ আরবের এক খ্রিস্টান এক বাচ্চা গাছিকে গাছটা চিঠি আমার কাছে দিছে আল্লা পক্ষ থেকে আবার আরেক পরীক্ষা পরে সাথে সাথে কাগজটা তিনি আগুন ঝুঁকতেছিল একটা চুলাতে ওখানে ফেলে দিচ্ছে বাস এই অবস্থায় কিছুদিন পরে উনি বলেন যে চল্লিশ দিনের মাথায় আবার আরেক এলান আসছে রসুল্লা পক্ষ থেকে আমাদের তিনজনের ব্যাপারে তারা জিজ্ঞেস করলাম যে স্ত্রীদের পরে আমি আমার স্ত্রী কে বললাম যে তুমি বাবার বাড়ি চলে যাও আল্লাহ তার ফাইসালা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ তুমি আসবে না তারপরে আমার স্ত্রী চলে গেল ওদিকে যে আরো যে দুইজন আরো দুইজনের মধ্যে হেলালে উমাইয়া উমাইয়ের স্ত্রী হুজুরের কাছে গেছে আপনি অপসন্দ করেন তো হুজুর বলতেছে নাকি খেদমত করতে পারো তবে সে তোমার সাথে মিলিত না হয় এই কথাটা হুজুরে বলে দিছে বলার পরে এবার দেখো ওই মহিলা সাহাবি বলতেছে ইনাহোল্লাহ থেকে যে ভুল হয়ে গেছে সেই ঘটনার পর থেকে তিনি তো সারাক্ষণ কাঁদতেই আসেন তাহলে এই যে দেখো তাহলে এখানে দুইটা কথা বলতেছে একটা হলো হারা কাতুন ইলা সাহি এটা বলে পরে ভিন্ন করে বলতেছে যে বদল হি মা ভুল হয়ে গেছে এটার কারণে তিনি সারাক্ষণ কাঁদতেছেন তাহলে এখন মা বিহি হারাকাতন ইলাসাই কোন জিনিসের দিকে ব্যাখ্যা হইতে পারে একটা হলো যে তিনি মানে কান্নার কারণে যে আমার সঙ্গে যে মিলিত হবে এই ধরনের কোন কি আগ্রহী যাগবে না এই একটা অর্থ হইতে পারে একটা অর্থ হইতে পারে যে তিনি ওনার বয়স এত বেশি হয়ে গেছে যে এখন আর ওই ধরনের কোন কিছু নাই ওনার বুঝছো নিকথারা এই জায়গাটা একটু খেয়াল রাখো কথাটা শেষ করে একটা বলবো এই হাতে হুজুর কাছে অনুমতি পাইছেন তো উনি খেদমত করতেছেন পরে এই স্ত্রী পাইছে কয়েকজন বলছে যে হেলালিবনে উমাইয়ের স্ত্রীর অনুমতি দিচ্ছে আপনিও হুজুরের কাছে অনুমতি নেন যে আপনার স্ত্রী আপনার করতে বলছে যে না উনি তো আমি তো আমাকে হুজুর অনুমতি দেবেন না অনুমতি চাইতেও পারবো না আর যদি আমি মারা যাই হুজুরে আমার জানাজান আর কোনো একটা সাহাবে আমার সাথে আমার জানাজান করবেন উনি বলেন যে সবচেয়ে ভয় আমার এই জিনিসটা লাগতেছিল তিনি বলেন যে এইভাবে এই দিন কাটতেছে কাটতেছে পরে এই যেদিন সকালবেলা হঠাৎ করে আমি দূর থেকে জবালে সালা থেকে একটা আওয়াজ শুনলাম ইয়া কাহাবনা মা আলিক আবসের তিনি বলেন যে আমি শুনেই ছেড়ে গেছি মানে আমার ইয়া হয়ে গেছে যে মানে তবা কবল হয়েছে বিভিন্ন জনে এসে আমাকে মোরকাদ দিতেছে তো মোরক দিতেছে যে উনি বলেন যে অনেকে ঘোরা দিয়ে আসতেছে তো উনি বলেন যে দিয়ে যে আসতেছে তার আগে আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিয়ে ফেলছে আমাকে তো আওয়াজ দেনেওয়ালাই যেহেতু প্রথমে আমাকে সুসংবাদ টা এই জন্য আওয়াজওয়ালা যখন আমার সামনে আসছে তখন আমি খুশিতে আমার ছিলোটা আমিটা দিয়ে দিচ্ছি পরে আমার বাসায় আর কোনো কিছুই নাই পরে আরো জন থেকে ধার করে দুইটা চাদর নিয়ে পরে মসজিদে নবীতে আসছে এখান থেকে একটা সুন্নত বোঝা যায় যে কেউ যদি কাউকে সুসংবাদ দেয় তাহলে সাথে সাথে তাকে কিছু হাত দেওয়া পরে বলেন এলাম বসা তো আমি ঢুকছি তখন এই উপস্থিতদের মধ্যে তিনি এসে একেবারে আমার মোসাফা করতেছে দিতেছে তিনি বলেন যে বলেন যে তিনি এই তলহ এই এক স্থানের কথাটা তিনি প্রায় সময় স্মরণ করতেন এই যে এখান থেকে একটা জিনিস যায় যে যদি কেউ একটা মুসিবতে ছিল এরপরে তার হালাতটা ভালো হয়েছে বা কোনো অন্যায় করছে এরপরে অন্যায় থেকে সে নিষ্কৃতি পাইছে তখন অন্যরা তাকে দেওয়া চাই তারপরে তিনি বলেন যে হুজুর কাছে আমি বসলাম হুজুর কাছে বসে পরে দেখা হুজুরের চেহাটা একদম ঝলমহলতেছে পরে হুজুর কাছে আমি তবা তো আগেই হয়েছে এই তবার অংশ আমি এই তবার তাতিম্মা থেকে আমি এটা করতেছি যে আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহ সক্ষা দিতে চাচ্ছি হুজুর বলে যে না সবটা তুমি দিও না কিন্তু কিছু নিজের জন্য রেখেও দাও তখন বললেন যে ঠিক আছে তাহলে খাইবারে আমার যে জায়গাটা আছে আমার নামে যে জায়গাটা আছে আমার ওটা রেখে বাকি সবটা দিয়ে দিল পরে বাকি সবটা পরে তিনি বলেন যে আমি এই আল্লাহর করতেছি যে আমি আর কখনোই মিথ্যা কথা বলবো না তিনি একদম মরণ পর্যন্ত করে মিথ্যা কথা বলেন হলেও বলেননি এই পর্যন্ত ইয়াটা শেষ হয়েছে হাদিস শেষ হয়েছে এবার হাদিসের মধ্যে একটা একটু এটা হয়তো তোমাদের ফাইজ দিতে পার এই যুদ্ধটা ছিল রসুল সালি কখনো যুদ্ধ করেন হুজুরে গেছেন তিরিশ হাজার বাহিনী নিয়ে এত কষ্টের মধ্যে গেছেন যুদ্ধটা হবে না এটা আল্লাহ তালা তো আগে থেকে জানেন না কিন্তু রসুল সাল্লাহ দিয়ে এত দীর্ঘ একটা সফর এত কষ্ট করাইছেন আল্লাহ তাই না মানুষ গেছে তিন হাজার হাজার মতো আর খবরটাও কাদের মাধ্যমে পাইছেন কাদের মাধ্যমে পাইছেন মুসলমান না এমন মানুষদের কাছ থেকে মুসলমান না এমন মানুষদের কাছ থেকে খবরটা পেয়ে নিশ্চিত যখন হয়ে গেছেন এবার ইসলামী রাষ্ট্রটাকে বাঁচানোর জন্য এখানে রসুল সাল হোসেন থাকলে দিনের কত কাজ করতে পারতেছে তাই না সব কাজ আপাতত যুদ্ধ হয়নি ফিরে আসছেন ফিরে আসার পরে যারা যুদ্ধে যায় নাই যুদ্ধ হইলে একটা কথা ছিল যুদ্ধ হইলে যারা যায় নাই তারা গেলে তো একটু ফায়দা অতন্ত কিন্তু যুদ্ধটাও হয় নাই সেখানে যারা যায় নাই তাদের উপরে কিভাবে অবস্থাটা হয়েছে পঞ্চাশটা দিন হুদুরে সেখানে যেহেতু বললাম ওনার স্ত্রী ওনার ব্যাপারে বলতেছে সাইখন যা এর সালাহ কে বলতেছে স্ত্রী বলতেছে একজন ব্যক্তির ব্যাপারে তার স্ত্রী যা জানে অন্য মানুষ এমনটা জানেন স্ত্রী বলতেছে উনি একদম ভুরো খাদেম নাই আপনি আমাকে একটু খেত মধ্যে যুদ্ধটা হয়নি তারপর তাদের উপর এমন ভাবে ইটা করা হয়েছে এই যে এই একটা অবস্থা যুদ্ধটা হয়নি তারপর রসুল সব সাহাবিকে নিয়ে ওখানে গেছেন হুজুরে জানতেন না কিন্তু আল্লাহ তালা তো কিন্তু এই অবস্থাটার থেকে যেই বিষয়টা উম্মার জন্য শিক্ষা সেটা হলো যে মুসলমানদের তিনি যত কাজ আছে সবগুলো কাজ জরুরি কিন্তু সবগুলো কাজের উপরে মোকাদ্দ হলো মুসলমানদের আমনিয় নিরাপত্তাটা মুসলমানদের জানের উপরে মালের উপরে মুসলমানদের এলাকার উপরে যদি কোনো কাফেরদের পক্ষ থেকে কোনো আশঙ্কা হয় শঙ্কা দেখা দেয় তাহলে অন্যান্য সব কাজ যেটা এই থেকে করা যায় সবগুলো কাজ প্রয়োজনে বন্ধ করে হলেও এই বিষয়টা আগে দেখা হবে শত্রুদের হামলাটা রোখা কারণ ওটা যদি না হয় তাহলে দেখা যাবে যে মুসলমান এলাকায় বসে যা যা করতেছে সবটিও দশ হয়ে যায় এই কাজটা একদম প্রথমে আসে হলো মুসলমানদের যারা তারা মানে শাসক থাকে তাহলে শাসকের উপরে জিম্মদারি আসবে আর যদি শাসক না হয় তাহলে ওলামায়াম যারা থাকবে তারা তো ওনাদের উপরে জিম্মদারি হবে সবাইকে একত্রিত করা আবার প্রত্যেকের জন্য জরুরি হবে তিনি নিজে যাওয়া এখন প্রত্যেকের জন্য এটা আলাল এন ফেরাত প্রত্যেকের জন্য জরুরি হয়ে যায় এখন কারো অবস্থা যদি এমন হয় যে আমি যদি সেখানে না যাই তাহলে আমি গেলেও কোনো লাভ হবে না গেলেও কোনো ক্ষতি হবে না তারপরে না গেলে কোনো ক্ষতি হবে না গেলেও কোনো লাভ হবে না তারপরে যাওয়াটা তো এই দেখো মোদিন আর সব কাজ বন্ধ করে হুজুরের কাজটা এখন হয়ে গেছে চলতে চলতে মানে নবী তিনি যেখানেই যাবেন সিটি মাদ্রাসা যেখানে যাবেন সিটিতে হয়ে যাবে অর্থাৎ এই কাজটা হচ্ছিল মোদিনাতে সবটা কাজ এখন হয়ে গেছে পথে পথে ছিল তুমি না হুজুরের সঙ্গে যাইতে সেটি বড় একটা বিরাট হচ্ছে বিরাট আবাদত হচ্ছে এই কাজটা করেন ওই তিনজন সাহাবি কিন্তু না করলো ওনারা এখানে বসে থেকে কি কোনো গুনাহের কাজ করছে এই তিনজন সাহাবি মোদিনা থেকে কোনো গুনাহের কাজ করছে ওনার মসজিদ নামাজ পড়ছিল করতেছিলেন না যদি কোন জায়গায় দরকার করতে করতেছিলেন না সবকিছুই করতেছিল এবং ওনারা জি কি রাজগার কোরআন সব না এবং কাবিদ মালিক ওনাটা তো একবার স্পষ্ট আসছেই উনি যে যায় নাই যে যায় নাই এটা না যেয়ে কি দেখেছেন যাওয়ার দরকার না এই জন্য আর কি ভাবটা কেমন না উনি না যেয়ে খুব নাদামতের হালাতে ছিল পুরো পঞ্চাশটা দিন নাদামতের হালাতে ছিল তাহলে যারা যায় নাই তারা নাদামতের হালাতে ছিল এবং এখানে বসে থেকে অনেক এবার দুদি করছে তারপরও শুধু না যাওয়ার কারণে ওনাদের এমন ভাবে আল্লাহ তাল্লাহ নারাজটা হয়েছে এটা তো ওনাদের উপরে কোন না এটা তো ওই সাহাবিদের না বা এটা ওই রসুল্লাহ আলিয়ালের কোন খুসি না যে ওই ঘটনার মধ্যে শুধু এই অবস্থা এবং মানে কেমত পর্যন্ত যখনই ইসলামের দুশ্মন মুসলমানদের কোন দেশের দিকে আসতে থাকবে তখন মুসলমানদের সবার উপরে কর্তব্য হয়ে যাবে যে এই ইসলাম দুঃশনদেরকে প্রতিহত করা এটার জন্য যদি জাহিরা বা অন্যান্য মানে যেই সেকালে চলতেছে সেই সেকালটা বন্ধ থাকে তাহলে এটা করাসলমানদের দিনই কাজ তো কখনই শেষ হবে না মুসলমান যেখানে নামাজ পড়বে নাজিদ সেগুলো চলতে পারে না মানে উপরেও তো জিম্মাদারি যাওয়া উনার উপর জিম্মদারি না উনিও যদি সঙ্গে যায় তাহলে উনি যেখানে যাবে সেখানে মাদ্রাসা উনি যেখানে যাবে সেখানেই তো কথাটা বুঝতে পারো নাই তাহলে এখানে রসদুল্লা আলিয়া সেখানে জাহিদি ময়দানে তেমন কিচ্ছুই করতে পারেনি আর ওই সাহাবিরা থেকে অনেক কিছু করছেন তারপরে যদি হয়ে যায় তাহলে সব মুসলমানদের উপর করণীয় হয়ে যায় এই কাজটা করা যদি সেটা না করে তাহলে তার না করার কারণে যদি কোন লাভ ক্ষতি না হয় তারপরে সে আল্লাহ কাছে ধরাটা খাবে যেভাবে মানে আরো করছে একটু ঘটনা একটু রয়ে গেছে যে মানে এতদিন তিনি খাওয়াইতেছেন এটা শক্তিশালী হওয়ার জন্য কিন্তু যেদিন হুজুরের রওনা হওয়ার সময় সেদিন এটা সবল হয়নি তো তিনি তখন চিন্তা করলেন যে আচ্ছা আরো একটা দিন বিয়ে করি এরপরে তাড়াতাড়ি হুজুরের কে গিয়ে আমি যুক্ত হয়ে যাব। কিন্তু কাজ হয়নি তো হুজুরে বেশ দূরে চলে যাওয়ার পরে উনি চিন্তা করলো যে তোর সাওয়ারি ঠিক হয় নাই নতুন সাওয়ারি কিনার মতো পয়সাও নাই হাইটেই রওনা আবু জহর তিনি আবু জহরদ্দী আল্লাহকে দেখে হুজুরে খুব খুশি হয়েছে পরে বলছে যে আবু জাহ তুমি একাই শিখেছো পরে হুজুরে ওনার করছে যে তুমি একাই জীবিত থাকবে একাই মরবে মানে একাই দুনিয়াতে বসবাস করবে এবং একাই মারা যাবে বাস্তবে এটা হয়েছে বলছিলাম নাউদ উনি কুফার থেকে মক্কার দিকে আসতেছিল আবদুল্লাহ মসৌদ ওনার এই সাকরির নিয়ে পরে দেখে যে এই জায়গাটাতে একটা লাশ বসে কয়েকজন লোক বসা আছে পরে কাছে এসে দেখে যা এতে আহুজার তারপর ছাদের মধ্যে পানিটা নিয়ে দিছে যেন ঠান্ডা হয় হঠাৎ করে ওনার মনে হয়েছে যে আরে রসুল্লাহ আলিয়া এমন এইভাবে গরমের মধ্যে কষ্ট করতেছে আর আমি এইভাবে আরামে থাকবো মনে খুব খারাপ লাগছে সাথে সাথে উনি রওনা হয়ে গেছে একবার একা কারণ হয়েছেন একবার হুজরে অবস্থান করতেছিলেন দূর থেকে হুজরে আন্দাজ করছে যেটা আবু খাইসামা হবেন আলাদা ভাবে আবু আলাদা ভাবে গেছেন আবু খাইসামা গেছেন মোটামুটি এর ঘটনা হয়েছে এরপর সুরে তবুকের মধ্যে তো সুরে তবার মধ্যে পুরো ঘটনাটা আসছে সেখানে বোনা অনেক হালাত আসছে এটা দেখতে এ এটা ওনাদের ওনার তাহার নুস মানে কিছু মানে তাખી করে জানাল এমন যে বলছে আবু লও বরজুল্লাহ করে নাকি আবু লও সাতজন ভুল ঘটনাটা কি না বলেছে তিন জনের পঞ্চাশ দিনের হয়েছে এটা একদম সাহাবির সাথে মক্কা আর হক্কা এই তিনজনের ঘটনা হাদিস টার উপরে মোস্তাক বই আছে ইটা আছে একটা হাদিস স্বর্গ হাদিস খুব সুন্দর প্রচলিত আদি যে ইয়ার থেকে যখন হুজুরে ফিরছেন তাবুক থেকে যখন ফিরছেন তখন হুজুর সাল আলী হাসান বলছেন যে রাজা আনা মিনাল জিহাদিল আসার ইরা জিহাদিল এটা হুজুরে বলছেন এটা প্রচলিত আর কি বলার মা আনান কিভাবে এটা মনে করি এটা সহজে তোমরা বুঝবো মানে সনদ সহি না এটা এটা হলে তো বাস আর কিছু বলাই লাগে এটা হুজুরে বলাই নেই আর মা গলত হল যে তবুকের থেকে এসে হুজুরে বলতেছেন যে আমরা ছোট যে হাত থেকে আসছি বড় যে দিকে মানে যারা এটা বলেন ওনারা এটার অর্থটা এইভাবে বলেন যে তবুকের মধ্যে আমরা শত্রুর মোকাবেলা যুদ্ধ করার জন্য গেছিলাম আর মদিনাতে এসে আমরা নবসের মোকাবেলা করব। শত্রুর মোকাবেলা যুদ্ধ করা সেটা জেহাদে আসবার আর নব সেটা জেহাদে আকবর এই হিসেবে ওই যে কেউ কেউ বলেন যে নফসের মোকাবেলা জেহাদ এটা যেহেতু চব্বিশ ঘন্টার জেহাদ সবসময় করতে হয় এজন্য জন্য এটা জেহাদে আকবর আর শত্রুর মোকাবেলা জেহাদু কখনো কর করতে কখনো করা হয় কখনো করা হয় সেটা এই যে এই কথাটা এটা মা আনন্দ যারা এটা বলেন আচ্ছা বলো দেখি নকশের মোকাবেলা চব্বিশ ঘন্টা করা লাগে যারা শত্রুর মোকাবেলা যে হাত করে তাদের নকশোটাকে নিজের সঙ্গে থাকে না না আরেক আলাদা থাকে শত্রুর যখন যেই মুহূর্তে যুদ্ধটা করতেছে ওই মুহূর্ত থেকে নক্সের ভিতরে থাকে না আলাদা এক জায়গায় থাকে না শত্রুর মোকাবিলা করেনা নামাজটা করানো রোজা রাখতে চায় না গুনা করতে মন চায় তো গুণাটা না করা এটা নামই তো নফ্সের বিরুদ্ধে জেহাদ যেই মুজাহিদে জেহাদ করতেছে সেই মুজাহিদ কি নফ্সের বিরুদ্ধে জেহাদ জেহাদ করতে মন চায় না বিরুদ্ধে যে হাত করি না শত্রুর মোকাবেলা পেনটিকে নিজ বোধ করা হয় আচ্ছা বলো এই যেটা এই কথাটা যদি বুঝা থাকো যে তবুকের ময়দানে আমরা ছোট যে করছি এখানে বড় জিহাদ করবো তবুকের ময়দানে কি এখানে বড় জিহাদ বলতে যে জিনিসটাকে বোঝানো হবে যে নফের বিরুদ্ধে আমরা এই কাজ গুলো যে কাজ গুলো করবো যেটা করব। এই কাজ বরং নাকি। এই মদিনা আইসা এই কাজ গুলো করা যেমন সহজ নিজের বাড়িতে নামাজ করা বাড়িতে এটাতে অনেক কঠিন ছিল অর্থাৎ অনেক কঠিন যেটা ছিল সেটাকে হুজুরে আসবর বলবে আর এখানে এসে সহজটা আকবর বলবে এটা কিভাবে হয় হয়। তারপরে ওই যে এইটার থেকে এই হাতিস থেকেই বলা হয় যে নক্সের মোকাবেলা এই জন্যই শত্রুর মোকাবেলা জেহাদ করা জেহাদ কারণ শত্রুর মোকাবেলা করলে দোটা লাগে আর নক্সের মোকাবেলা করলে একটা লাগবে আর যারা মনে করি কথাটা বলে যে আমরা নকশের মোকাবিলা জেহাদ করতেছি এই জন্য করতেছি না যেই ব্যক্তি জেহাদ যদি ফরজ হয়ে যায় ফরজ জেহাদ বাদ দিয়ে যে ব্যক্তি বলতে ফরজ কাজ বাদ দিয়ে নকশের জেহাদ কোথা থেকে হইলো নকশের মহাপাকাত না করা হলো এটার অবস্থাটা এমন না যে একজনে মসজিদে যাইতেছে আর বলতেছে তুমি তো মসজিদে যাইতেছো আমি এখানে বসে বসে নক্সের মোকাবিলা জিহাদ করতেছি নামাজ বাদ দিয়া নামাজ বাদ দিলে নক্সের মোকাবিলা জিয়া করা নকশের মহাপাঘাত করা না